বাংলা মানবতা সমাধান السماء عامه فينا عامه فينا جميعنا انسان السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الأمين وعلى اله واصحابه أجمعين أما بعد مشاهده দর্শক যে যেখান থেকে পৃষ্টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অন্তরের দোয়া জানিয়ে কল্যাণ আল্লা তালার কাছে চেয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আল কোরআনের ওসিয়তগুলো আলোচনা করছিলাম আমরা আগের পর্বগুলোতে নয়টা ওসিয়ত আলোচনা করেছি আজ আমরা দশম ওসিয়ত আলোচনা করবো সুরান আমের اكشو تتبنو آياتي الله تعالى اكتا آياتي اكتا يوسيوت ديسن اي شاب اسيوت بالونير بواتكي الله تعالى تابل ديسن الله تعالى بلسن وأن هذا سراتي مستقيما فاتبعوه ولا تتبعو السبول فتفرق بكم عن سبيله ذلكم اصواكم بهي لعلكم تتقون الله تعالى عمد الرسول صلى الله عليه وسلم كي بلسن اسيوت قلو بلدته সর্বশেষ কি কথা বলার নির্দেশ দিলেন আর বলো যে এটাই হলো আমার সেরাতে মুস্তাকিম এটাই হলো আমার পথ যেটা মুস্তাকিম পথ সহ সরল পথ কাজেই তোমরা এই পথের অনুসরণ করো এর বাইরে কোনো পথ অনুসরণ করো না তাহলে তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দেবে আল্লাহর পথ থেকে বিভক্তির পথে ফেরকাবাজির পথে নিয়ে যাবে আর এটাই আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়ত করলেন যেন তোমরা সত্যিকারের তাকুয়া অর্জন করতে পারো আমরা আল্লাহ তালার ওসিয়তগুলো আলোচনা করার আগে বলেছিলাম এর প্রেক্ষাপট সেটা কি আরবের কাফেররা আমরা যাদেরকে কাফের বলি আমরা অনেকে মনে করি তারা আল্লাহ মানতেন না আল্লাহর দিন মানতেন না আল্লাহকে বিধানদাতা মানতেন না এগুলো পুরোপুরি সত্য নয় তারা আল্লাহ দিন মানতেন তারা আল্লাহর বিধান মানতেন আল্লাহ বিধান দাতা বলে মানতেন তারা একটা দরজা খুলেন তার থেকে আরেকটা দরজা খুললো তার থেকে আর একটা দরজা খুললো সেটা কি তারা ইব্রাহিম সালামের উম্মাদ ছিলেন তার সরিয়া মতো চলতেন কিন্তু তারা তার পথ থেকে একটু বিচ্যুত হলেন কিভাবে বিচ্যুত হলেন যুক্তি দলিল বা সামাজিকতার হজ্জত দিয়ে তারা বিভিন্ন নতুন নতুন বিষয় যুক্তির মাধ্যমে অথবা সামাজিকতার নামে অথবা বিভিন্ন দলিলের নাম দিয়ে আবিষ্কার করে উদ্ভাবন করে দিনের ভিতরে ঢুকালেন আর এই উদ্ভাবন যখন শুরু হলো ইব্রাহিম আলি ইসালামের হুবহু এত্তেবা যখন কিছুটা হলো বিচ্যুত হলো তখন তাদের সামনে শির্কের দরজা খুলে গেল আর শির্ক যখন এসে গেল তখন সততা উঠে গেল আনুষ্ঠানিকতা এসে গেল ধর্ম একটা অনুষ্ঠান সর্বস্ব কর্মে পরিণত হয়ে গেল এই জন্যই আল্লা তালা দিনের মূল বিষয়গুলো বলে সর্বশেষ এই দিন পালনের পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিলেন সেটা কি সেটা হল রসুল সাল্লা আসলাম সেরাতে মুস্তাহিম অনুসরণ করতে হবে এর ব্যতিক্রম কোনো রাস্তায় চলতে গেলেই বিভক্তি আসবে এবং আল্লাহর পথ থেকে বিচ্যুতি চলে আসবে সমান্ত দর্শক এ ব্যাপারে رسول الله صلى الله عليه وسلم رأكت حادث أمر آل سناك ارتفاري سننا ترميزي وعننا نغلون ترسوهي حادث عرباد بن ساريا رضي الله تعالى عنه بول سن وعدنا رسول الله صلى الله عليه وسلم موعدة بلغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقلنا يا رسول الله كأنها موعدة معد فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطعال وا ان تعمر عليكم عبد حبشي وانه من عشمكم فسير اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواذش واياكم ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله او كما قال رسول الله صلى الله عليه وسلم اربد الله تعالى عنه একদিন রসোল্লা সালাহাম আমাদেরকে নসিহত করলেন এত হৃদয় স্পর্শী ওসিয়ত তিনি করলেন যা আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো অন্তরগুলো প্রকম্পিত হয়ে গেল আমরা বললাম ইয়া রসোল্লাহ মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায়ী ও আওয়াজ করছেন ইয়া রসল আপনি আমাদের ওসিয়ত করুন রসোল্লাহ সাল্লাম ওসিয়ত করলেন তিনি বললেন ওসি কুম্বে তাকু আমি তোমাদেরকে প্রথম ওসিয়াত করছি তোমরা আল্লাহর তা রাষ্ট্রীয় সামাজিক আইন শৃঙ্খলা মেনে চলবে আনুগত্য করবে এই মেনে চলার বিস্তারিত বিবরণ অন্যান্য হাদিসে আসছে আজকে আমাদের আলোচ্য এটা মূলত নয় এর পরের টুকু আমরা আলোচনা করব তারপরও একটু বুঝে নিতে হবে রাষ্ট্র ব্যবস্থা সারা বিশ্বে ছিল নিজের ইচ্ছার বাইরে গিয়েছে অথবা নিজের কবিলার বিপরীতে গিয়েছে রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গনা করে আইন নিজের হাতে তুলে না নেয় এই জন্য বারবার রসুল্লাহ সাল্লাম রাষ্ট্রীয় আনুগত্যের কথা বলেছেন রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তারা যদি কোরআন বা হাদিসের বিরুদ্ধে কোন নির্দেশ দেন ওই নির্দেশটা পালন করা যাবে না লা লখলুকিন ফিমা আসিয়াত আল্লাহ অবাধ্যতাই কোনো মখলুকের আনুগত্য করা যাবে না কিন্তু এছাড়া যত আইন আছে নির্দেশ আছে এগুলো মেনে চলতে হবে যদিও এই শাসক প্রশাসকরা খারাপ হন পাপই হন অন্যায় করেন জুলুম করেন কিন্তু জুলুমের প্রতিবাদ করা যাবে বিভিন্ন হাদিসের নির্দেশ এসেছে অন্যায়কে অন্যায় বলতে হবে অন্যায় দূর করার চেষ্টা করতে হবে কিন্তু রাষ্ট্রীয় শৃঙ্খলা লঙ্ঘন করা যাবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না কাউকে শাস্তি দেওয়া যাবে না আইন অমান্য করা যাবে না এটা বিভিন্ন হাদিসের নির্দেশনা আর এটা হলো একটা সমাজকে টিকিয়ে রাখা রাষ্ট্রকে টিকিয়ে রাখার অন্যতম পথ তা না হলে মানুষ প্রত্যেকেই অন্য কেউ অপরাধী জানে কেউ কাউকে কাফির মনে করে প্রত্যেকেই যদি আইন হাতে তুলে নয় সরকার অন্যায় করছে সরকার ভালো না কাজে কোনো আইন মানব না এই প্রবণতা যদি মানুষের ভিতরে আসে সেই সমাজ শান্তিতে থাকতে পারে না এই এই মৌলিক নির্দেশনা রসুলাম দিলেন এর এরপরে রসুলাম মূল বিষয়টা আমাদের জানালেন কিভাবে এই নির্দেশনা তাকুয়া আনুগত্য রক্ষা করতে হবে এর মডেল কি আর বিভক্তি থেকে উদ্ধার পাওয়ার উপায় কি যে কোরআনের এই শেষ ওসিয়তে বলা হলো বিভক্তি আসবে দলাদলি হয়ে যাবে কিভাবে তা থেকে বাঁচা যাবে রাসল সাল তা আমাদের বুঝিয়ে দিলেন ইন্ন হুমাইয়া আসমিন কুম ফারফান ক্যাথিরা তো আমার পরে যারা বেঁচে থাকবে তোমাদের তারা বিভক্তি অথবা মতভেদ দেখতে পাবে আর এই মতভেদ থেকে বেঁচে থাকার উপায় একটাই আলি কুমবে সন্নতি ও সন্নতিফা রাশেদিন আল মাহদিন কাজেই তোমাদের দায়িত্ব হলো অর্থাৎ যদি দাঁত দিয়ে কঠিনভাবে ভাবে ধরবে এক চুল ডাইনে বামে যাবে না তেল আবারও সতর্ক করছেন রসুল্লাহ সাল্লাম যে সুন্নত আঁকড়ে ধরবে এমন ভাবে যে সন্নতের বাইরে নতুন কিছুই করবে না এমন নয় যে সন্নতগুলো পালন করে বাকি সময় আছে নতুন কিছু নিয়ম বানিয়ে নিলাম না ইয়াকুম অমহা আতিল উমর ফাইন্না কুল্লা মহাদাসিন বেদা কুল্লা বেদ আতিন দলালা খবরদার তোমরা নতুন বিষয় দিনের ভিতরে উদ্ভাবন করা থেকে আত্মরক্ষা করবে কারণ প্রতিটি নতুন বিষয় বিদা এবং প্রতিটি বিদাঁতই বিভ্রান্তি অর্থাৎ নতুন বিষয় উদ্ভাদনের অর্থই হল তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যাবে কোরআনের আয়াত যেটা আমাদেরকে বলছে সমাজ দর্শক আমরা যদি এই বিষয়টা বুঝতে চাই তাহলে পূর্ববর্তী উম্মতেরা কীভাবে বিভ্রান্ত হয়েছে তা আমাদের বুঝতে হবে কারণ এই যে দশটা নির্দেশ আল্লাহ দিলেন আগের নয়টা নির্দেশ এগুলো তাও রাতেও দেওয়া হয়েছে পূর্ববর্তী উন্মতদেরও দেওয়া হয়েছে কিন্তু তারা কেন রাখতে পারল না তারা কেন আল্লাহর পথ থেকে বিচ্যুত হলো আর এই থেকে রক্ষা করার জন্যই কেন এই সর্বশেষ ওসিয়তে রসল্লাহ সাল আলয় সাল্লামের সরাতকে তার পথকে আঁকড়ে ধরার কথা বলা হলো আশেপাশে যেতে নিষেধ করা হলো এটা আমরা তখনই বুঝতে পারবো যখন পূর্ববর্তীদের বিভ্রান্তিটা অনুধাবন করতে পারব। আল্লাহ তারা সৌরা ফাতেহাই পথ তিন প্রকারের বলেছেন আর আমা আলিহিম মকদুব আলিহী দিন এক পথের মানুষরা নিয়ামত প্রাপ্ত আর পথের মানুষেরা গজব প্রাপ্ত আর পথের মানুষেরা গজব না পেলেও বিভ্রান্ত হয়ে জাহান্নামের পথে চলে গেছে কেন নিয়ামত প্রাপ্ত কারা আল্লাহ আন কেরিমে বলেছেন উলায় কালা আলিহিমিকোহাদা ও সাল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ নেমপ্রাপ্ত এরা কেন নিয়ামত পেয়েছেন কারণ এরা কোরআন অনুযায়ী নবীগণের পদ্ধতিতে তাদের অনুসরণ অনুকরণের ভিতরে থাকতে পেরেছেন আর হাদিস শরীফে গজবপ্রাপ্ত এবং বিভ্রান্তদের ব্যাখ্যা করে আল্লাহ রসুল সালাম বলেছেন গজবপ্রাপ্ত ছিল ইহুদিগণ আর বিভ্রান্ত হয়েছিল খ্রিস্টানগণ কেন ইহুদিগণ জেনে বুঝে আল্লাহর শরীয়তকে বিকৃত করেছে আর খ্রিস্টানগণ ভালো নিয়েতে পথ হারিয়ে ধ্বংস হয়ে গিয়েছে সময় দর্শক সময় হল বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা আবারও বিষয়টা আলোচনা শুরু করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি छबू डायग डायग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 ও যাদের শাসনের যেহেতু আমি মোহাম্মদ বাদরুদ্দ জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশ শুধু কেন তাদেরকে ইসলামের খাঁটি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার সমস্ত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম পথ তো তিনটে নিয়ামতের পথ গজবের পথ বিভ্রান্তির পথ গজব যারা পেয়েছেন এবং বিভ্রান্ত যারা হয়েছেন আহলে কিতাব যারা কেতাব পেয়েছিলেন অনেক নবী পেয়েছিলেন নবীদের সহবত পেয়েছেন উম্মত হয়েছেন কিভাবে বিভ্রান্ত হলেন আর কীভাবেই বা গজব পেয়ে গেলেন এর কারণ এবং প্রকাশ কোরআনকারিম থেকে আমরা দেখতে পাই আমরা যদি কোরআনকারিমে আহলে কেতাবদের বিষয়ক ইহুদি খ্রিস্টান পূর্ববর্তী জাতিদের বিষয়ক আয়াতগুলো পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে তাদের বিভ্রান্তির কারণ ছিল শয়তান যে কারণ দিয়ে আদম আলিহাল এবং হাওয়া আলিহালামকে বের করে নিয়ে এসেছিল জান্নাত থেকে বেরোনোর ব্যবস্থা করেছিল ঠিক সেই মিথ্যা এবং কিছু অপব্যাখ্যা আমরা আহলে কেতাবদের কেতাব পাওয়ার পরও বিভ্রান্ত হওয়ার কারণগুলো কি দেখি কোরআনকারি মেয়ে এক নম্বর তারা আল্লাহর দিনের নামে ওহির নামে মিথ্যা জালিয়াত দুই নম্বর তারা অপব্যাখ্যা করতেন সত্যটারও মিথ্যা ব্যাখ্যা করতেন তিন নম্বর তারা কিছু বিষয়ে বিশ্বাস করতেন কিছু বিষয়ে বিশ্বাস করতেন না অনুষ্ঠান সর্বস্ব হয়ে গিয়েছিলেন চার নম্বর তারা তাদের আলেমুলামা বুজুর্গদেরকে রব হিসেবে গ্রহণ করছিলেন পাঁচ নম্বর তারা তাদের আলেমুলা বুজুর্গরা তাদের অন্যায় কাজ থেকে নিষেধ করতেন না এক সবগুলো বিষয় আল্লাহ তালা কোরআনকারি মেয়ে বলেছেন তারা আল্লাহর রহির নামে কিতাবের নামে নিজেরা বানোয়ার জাল কথা নিয়ে কিতাব বলে চালাতো। নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য কারণ শৈতান্ত মিথ্যা কে নির্ভর করে মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা অর্থাৎ দিনের নামে বলে এরপর অপব্যাখার আশ্রয় নাই। আল্লাহ তালা আইদিহিম। ওয়াইলুল্লাহ বুন সম দর্শক আল্লাহ তারা কি বলছেন আহলে কিতাবদের ভিতরে কিছু মানুষ রয়েছে তারা কিছু জিনিস নিজে এরপরে দাবি করে এটা ওহি অর্থাৎ জাল বিষয় বানিয়ে ওহি তাওরাতিনজিল নামে হোক আর তালমুদ নামে হোক অর্থাৎ কোরআনের নামে হোক অথবা হাদিসের নামে হোক আল্লাহর বাণী হিসেবে হোক রসুলের বাণী হিসেবে হোক যে কোনো ভাবে তারা মিথ্যা কথা লিখে কেতাবের নামে ওহির নামে ইঞ্জিলের ভিতরে তওরাতের ভিতরে ঢুকিয়ে দিত এবং বলতো এটা আল্লাহ কথা ওহি আল্লাহ বলছেন ধ্বংস তারা কি জন্য এটা লিখত দুনিয়ার কিছু পার্থিব সুবিধা লাভের জন্য যেটাকে আল্লাহ বলেছেন সামান্য লাভের জন্য আসলে দুনিয়ার লাভ যত বড়ই হোক সামান্য আল্লাহ তালা বলছেন এর পরিণতি তাদের ওয়াহ জাহান্নাম যা তারা উপার্জন করছে তার পরিণতি তারা করছে তার পরিণতি দ্বিতীয় যে বিষয়টা কিতাবদের ভিতরে কিছু মানুষ রয়েছে তারা কিতাবের ব্যাখ্যা উচ্চারণ পঠন বা অর্থ এমনভাবে ঘুরিয়ে করে যেটা আর কিতাবের অরিজিনাল অর্থ হিসেবে থাকে না মানুষ যেন মনে করে এটাই কিতাব এটাই বোধ হয় অহির নির্দেশনা অর্থটা একটু বিকৃত করে উচ্চারণটা বিকৃত করে ব্যাখ্যাটা একটু বিকৃত করে এবং দাবি করে এটাই হলো অহির অর্থ বা এটাই অহি তারা জানেও অনেক সময় যে এটা অহি না তারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে তৃতীয় যে বিষয়টা দেখি তাদের আল্লাহ যে কিতাব দিয়েছিলেন তার কিছু মানো আর কিছু মানো না কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করো না ফেমা উম আর রকম যারা করবে দিনের মূল রোহ পালননা করে বিধান পালন না করে কিছু বিধান পালন করলাম যেটা পছন্দ হলো কিছু বিধান পালন করলাম না যেটা পছন্দ হলো না এদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা আর আখেরাতে রয়েছে কঠিন শাস্তি আর একটা বিষয় তারা করেছিল আল্লাহ রহি এবং তাদের রসুলগণের সুন্নতের বিপরীতে ওলামা বুজুর্গদেরকে তারা এত মর্যাদা দিয়েছিল যে তারা যেটা বলতেন হালাল হালাল তারা যেটা বলতেন হারাম হারাম তাদের আল্লাহ তাদের আলেমগণ এবং বুজুগণ তাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ তাদের সিদ্ধান্তগুলোকে তারা আল্লাহর বিধানের মতোই পালন করছে এটাকে তাদের ধর্মীয় পরিভাষায় বলা হয় ইনফ্যালিবিলিটি অভ্রান্ততা তারা বিশ্বাস করতেন ধর্মগুরুগণ পাদ্রি এরা পবিত্র আত্মার কারণে তাদের ভিতরে যে এল কল হাম পবিত্র আত্মার মাধ্যমে আসে এটা মিথ্যা হতে পারে না তারা ভুল করতে পারেন না কাদের তারা যেটা বলবেন এটাই সরিয়া দিন এজন্য তারা আলেম উলামাদের বুজুর্গদের অনুসরণের নামে বিভ্রান্ত হয়ে যেত ইমান নষ্ট করে ফেলত أعجي بشوية تمرد اكتفاي الله تلا قرآن كرمي أولاك كرسين تادر جرا علامة الكرام تراكيانو تادر إي باب كتابولا ظلم كراء ونأي كراء حرام كواتك نشد كورينا أري نشد ناكورا الكاروني تذكر الله نودغوزو بشاسلو نوعنا الذين كفروا من بني إسرائيل على لسان دعود وعيس ابن مريم ذالك بما عصوا كانوا يعتدون كانوا لا أتناهون أمن كرين فعلوه মনে ইসরায়েলদের উপর অভিশাপ দেওয়া হয়েছে দাউদের ভাষায় এবং এসামসিহের ভাষায় এটা বাস্তব বাইবলের ভিতরে পাওয়া যায় বিভিন্নভাবে অভিশাপ দিয়েছেন তাদের অনাচারের কারণে কারণ তারা অপরাধ করত তারা সীমা লঙ্ঘন করত তারা একে অপরে পাপ করলে অন্যায় করলে পরস্পরে নিষেধ করতো না সমত দর্শক এই যে কারণগুলো এই কারণগুলোর ফলে তাদের ভিতরে তাদের দিন থেকে বিচ্যুতি এসে গেলো আল্লাহর গজব এবং বিভ্রান্তি এসে গেলো কীভাবে বিভিন্নভাবে ইহুদিদের ভিতরে যেটা ঘটে গেল কাসুল কাল অন্তর শক্ত হয়ে গেল। থাকলো না, গেলিয়ায় যা কিছু করে জাতি হিসেবে বিভিন্ন হিলা বাহানা দিয়ে তারা নবীদের হত্যা করতো সমাজে যারা ভালো কথা বলতো তাদের হত্যা করতো কিভাবে আপনারা হয়তো মনে করবে নবীদের আবার হত্যা করলো কি মানুষ ধরলো না ইহুদিদের খুব সফল একটা পদ্ধতি ছিল নবীগণ যখন ভালো কথা বলতেন অন্যায়ের প্রতিবাদ করতেন তারা তো অন্যায় করত। নবীদের কিছু কথা পছন্দ হয় কিছু কথা পছন্দ হয় না বড়ো বড়ো আলেম যখন অন্যায়ের বিরুদ্ধে বলেন ভালো কথা বলেন কিছু কথা পছন্দ হয় কিছু কথা পছন্দ হয় না তাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায় কি করবে এই সকল নবী রসুল অথবা নেকর সৎ আলেমদের বিরুদ্ধে এমন কিছু অপবাদ তৈরি করত যেটা সমাজে খুব ঘৃণিত নারী ঘটিত অবদান দুর্নীতির অপবাদ এটা বহুমুকে প্রচার করত তখন সমাজের মানুষদের ভিতরে এদের প্রতি যে মনের প্রচণ্ড টান এটা নষ্ট হয়ে যেত দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতো তখন তারা শাস্তির নামে হত্যা করে ফেলতো। এভাবেই তারা অন্তরের কাঠিন্যর কারণে আল্লাহর অন্যান্য বিধান যেমন লঙ্ঘন করত জেনে শুনে পাপ করত তেমনি তারা নবীদেরকে এবং সৎ মানুষদেরকে যারা মানুষদের সততার পথে ডাকত তাদেরকেও হত্যা করত। তারা কি করত। তারা দিনের নামে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করত। আল্লাহর বিধানের বাইরে আল্লাহর ওহির বাইরে নতুন কথা দিনের নামে ভক্তির নামে চালিয়ে দিত এটা কোরআনকারী মেয়ে আল্লাহ তালা বলেছেন আর এটা বিশেষ করে দল লিন অর্থাৎ নাসারাদের ক্ষেত্রে ঘটেছে আল্লাহ তালা এই ব্যাপারে কোরআনকারী বলেছেন ইয়া আহলাল কিতাব লাগলুফি দিন কুম তোমরা দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না আল্লাহর ওহির ভিতরে যা যতটুকু আছে এর থেকে বাড়িয়ে কিছু যুক্তি দিয়ে বলো না কমিয়ে নিয়ে যাও না ওলা তাকুলু আল আল্লাহি ইহ আল্লাহর বিষয়ে হক ছাড়া কিছু বলো না দিনের নামে আল্লাহর নামে ব্যাখ্যা যুক্তি দিয়ে কিছু বলো না প্রেরণ করেছিলেন নিক্ষেপ করেছিলেন ওর ও তার পক্ষ থেকে আগত একটা আত্মা মাত্র কাজেই তোমরা এই তিনটে বিশেষণের ব্যাপারে বাড়িয়ে বলো না তোমরা বলো না তিন তৃত্তবাদে বিশ্বাস করো না সময়ত দর্শক এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে কীভাবে মিথ্যার মাধ্যমে শয়তান খ্রিস্ট ধর্মের অনুসারীদের বিভ্রান্ত করলো সেটা বুঝতে হবে প্রথমত কিছু মিথ্যা এরপরে কিছু ব্যাখ্যা আসা আলিহাল্লাম আল্লাহ তালা তাকে যে তিনটে বিশেষণ দিলে রসুল ক্যালেমা রো এই তিনটে বিশেষণের অপব্যাখ্যা করে তারা মিথ্যা কিছু থিওরি দিয়ে শিরকের ভিতরে অতিভক্তির ভিতরে নিবজ্জিত হয়ে বিভ্রান্ত হয়ে গেল সময় দর্শক আজকে আর বিষয়টা আলোচনা করতে পারছিনা আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের তৌফিক দিলে পরবর্তী পর্বের বিষয়টা আমরা আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আমাদের ভালো রাখুন এই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব ওসলাল্লাহ মহম্মদিনবীল উম্মি ওয়াল আলহি আসহাবি আজমাইন السلام عليكم ورحمة الله وبركاته اقرأتك أيها ورد ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট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 माला जार कारण बंदा होते महान आल्लार प्रियन युष्ठान जगे आदर्श मुसलिम णीय और बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेल दे